যদি আমরা সবাই ইন্টারনেট পরিচালনা করতাম ইন্টারনেট গভর্নেন্সে মাল্টিস্টেক অংশগ্রহণকে এগিয়ে নেওয়া ইউনেস্কোর ইন্টারনেট ফ্রিডম সিরিজের অংশ ইউনেস্কো 2009 সালে ইন্টারনেট ফ্রিডম নিয়ে এই প্রধান প্রকাশনা সিরিজটি শুরু করে যার উদ্দেশ্য ছিল ইন্টারনেটের পরিবর্তনশীল আইনগত ও নীতিমূলক বিষয়গুলো বিশ্লেষণ করা এবং এর সদস্য রাষ্ট্র ও অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য নীতিমালা সুপারিশ প্রদান করা যা ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতার জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে পারে এটি সিরিজের এগারোতম সংস্করণ অ্যাক্সেস ২৫ জুন 2020 হাজার ডকুমেন্টটি পড়তে ছবিতে ক্লিক করুন যদি আপনি ইন্টারনেট গভর্নেন্স নিয়ে গভীরতর ধারণা পেতে আগ্রহী হন তবে এটি অবশ্যই পড়া উচিত ১২ বারোপৃষ্ঠা ইন্টারনেট গভর্নেন্স হলো যা বৈশ্বিক স্টেকহোল্ডাররা একে গড়ে তোলে একটি ত্রিমুখী পদ্ধতি এই গবেষণাপত্রটি দুই সালের শেষের দিকে ইন্টারনেট গভর্নেন্সের কাঠামো চিহ্নিত করার চেষ্টা করে যা প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব এবং বৈধতা নিয়ে বিরোধের উপর কেন্দ্রীভূত যেখানে প্রধান আঞ্চলিক শক্তিগুলো নিজেদের অবস্থান খুঁজে পায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং চীন একটি ত্রিমুখী ব্যবস্থার অংশ যেখানে প্রত্যেকের স্বতন্ত্র শাসন ব্যবস্থার অগ্রগতি করছে যার অনন্য বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে মাল্টিস্টেক হোল্ডার নিয়ন্ত্রণ এবং ইন্টারনেটের ভবিষ্যৎ নিম্নলিখিত ডকুমেন্টে রাষ্ট্রীয়য়ালা ক্যাল আন্তর্জাতিক আইনের বিবর্তন এবং ইন্টারনেট গভর্নেন্সে এর প্রভাব সম্পর্কে কিছু পটভূমি তুলে ধরেছেন এখানে সর্বশেষ সংস্থাগুলো তাদের অবদান শেয়ার করেছে যা আজকের দিনে পরিচিত মাল্টিস্টেক হোল্ডার মডেল গঠনে ভূমিকা রেখেছে সংগ্রহের তারিখ সাত মার্চ দুই হাজার তেইশ ক্যাল ফেডারেল কমিউনিকেশনস ফার্নাল ওয়াশিংটন ভলিউম পঁচাত্তর ইস্যু দুই জানুয়ারি দুই হাজার তেইশ পৃষ্ঠা একশ থেকে একশ ব্রাজিল এবং ইন্টারনেটের জন্য মাল্টিস্টেক হোল্ডার কূটনীতি অতীতের সাফল্য বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের পথ এই ডকুমেন্টটি ব্রাজিলে ইন্টারনেট এবং ডেটা গভর্নেন্সের আইনগত ও নিয়ন্ত্রণমূলক দিকগুলো নিয়ে আলোচনা করে এতে ডেটা সংগ্রহ এবং যোগাযোগ সম্পর্কিত দেশের নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে নতুন বিধি তৈরিতে জনপরামর্শ অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে এই ডকুমেন্টে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে যেখানে বৈশ্বিক নীতিমালা ও ঘোষণার উল্লেখ রয়েছে এতে সাইবার নিরাপত্তা এবং ব্রাজিল ও অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশের ডেটা সুরক্ষা আইন সম্পর্কেও আলোচনা করা হয়েছে ইন্টারনেট নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ডকুমেন্টটি ব্রাজিলের ইন্টারনেট এবং ডেটা গভর্নেন্স পদ্ধতির উপর একটি বিস্তৃত রিসোর্স হিসেবে কাজ করে এটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বিশেষ উদ্বেগগুলো মোকাবিলা করার প্রচেষ্টাকে তুলে ধরে সংগ্রহের তারিখ সাতাশ সেপ্টেম্বর দুই